হাদীস নম্বর 80 আন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب في اليوم اليه 100 مره তাওবা করে আল্লাহর পানে ফিরে আসা ও পরিহারছো আবদুল্লাহ বিন অমর আলিয়াল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হে মানব সমাজ তোমরা সবাই তওবা করে আল্লাহর পানে ফিরে এসো আমিও প্রতিদিন এক শতবার তওবা করে আল্লাহর পানে ফিরে আসি শাহী মুসলিম হাদিস নম্বর বিয়াল্লিশ হাইফেন বন্ধনীর মধ্যে দু এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ২২ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রকৃত ইসলাম ধর্মে তওবা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান এবং আল্লাহর সর্বোত্তম একটি এবাদত বা উপাসনা তাই মুসলিম ব্যক্তির যে কোনো পাপ থেকে অবিলম্বে তওবা করা অপরিহার্য ওয়া জীব্য प्रकृत इसलमे तौबार संज्ञा तौबा हल प्रकृत इसलमामधर्मेर विधान अनुजाई कतकगुली निर्दिष्ट नियम मोताब जेको पपथ आल्लर आनुगत्यर दिखे प्रत्यवर्तन करार नाम दई सठिक और सत्य तौबा मानुषर पाप के दूर तार के तार के कर तार अंतर के परिषार कर तरह अपकर्मगे सत्कर्मे परिणत कर তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে এবং তৌবাকারীকে তার কষ্টের জীবন থেকে পরিত্রাণ দেয় এবং তাকে সুখদায়ক জীবন প্রদান করে তিন মানুষের প্রতি একটি অপরিহার্য বিষয় হলো এই যে সে যেন আল্লাহর করুণা হতে কোনো সময় নিরাশ না হয় কেননা মহান আল্লাহ তো তওবাকারীর তওবা কবুল করে থাকেন যখন তৌবাকারী সঠিক পন্থায় তওবা করে পাপ এবং অপকর্ম যত বড়ই হোক না কেন সঠিকভাবে সমস্ত পাপ এবং অপকর্ম থেকে তওবা করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে তবে আল্লাহর নিকটে তওবা কবুল হওয়ার কতকগুলি শর্ত বা আনুষঙ্গিক বিষয় রয়েছে সেই বিষয়গুলি যেন প্রত্যেক ব্যক্তির তওবাতে পাওয়া যায় উক্ত বিষয়গুলি নিম্নরূপ এক তওবা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হবে পার্থিব জগতের উদ্দেশ্যে বা মানুষের প্রশংসা লাভের নিমিত্তে হওয়া বৈধ নয় দুই পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে তিন পাপ সংঘটিত হওয়ার কারণে অনতপ্ত বা লজ্জিত হতে হবে চার যে পাপ থেকে তওবা করা হচ্ছে সেই পাপের দিকে পুনরায় না যাওয়ার দৃঢ় সংকল্প স্থির করতে হবে পাঁচ পাপ যদি অন্যের অধিকারের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই অধিকার তাকে ফেরত দিতে হবে ছয় তৌবা ক্যামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার পূর্বে এবং মৃত্যু বরণের নিদর্শন প্রকাশ পাওয়ার আগেই হতে হবে যার করুণায় বা অনুগ্রহে সমস্ত সৎ কর্মসম্প হয় আমাদের প্রিয় মুহাম্মদ মুহম্মদ সাল্লি ওসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন एवं शहबीगणर प्रति सला सालाम अतिशय सम्मान और शांति अवतीर्ण हो